আর এক সময় অনেক অনেক দিন আগে এক রাজা আর রানী রাজত্ব করত অনেক দূরে এক দেশে রানী ছিল খুব দয়ালু ও সুন্দরী আর রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসত রানীর জীবনে একমাত্র দক্ষ ছিল যে সে সন্তান চাইত কিন্তু কোনো সন্তান ছিল না এক শীতের দিনে রানী এক জানলার ধারে বসে বসে বুনছিল হঠাৎ খুব সুন্দর একটি পাখি জানলায় বসে দিকে ছিল। দেখে ভঙ্গ হল আর আঙুলে কাটা ফুটে গেল জানলার বাইরে বরফের ওপর রক্তের ফোঁটা পড়ল সে জানলার বাইরে পড়া রক্তের ফোঁটা দিকে তাকাল দেখতে দেখতে তা একটি শিশুর মুখের আকার ধারণ করলো সে খুব অবাক হলো আর ঈশ্বরকে বলল ও তুষার দেব আমি প্রার্থনা করছি আমার একটি মেয়ে হোক আর তার গায়ে রং হবে বরফের মতো সাদা ঠোঁট হবে রক্তের মতো লাল আর চুল হবে মেহগুনের মতো তারপরে রানী সন্তান সম্ভাব্য হলেন কিন্তু তার সঙ্গে অসুস্থ হয়ে পড়লেন অনেক ডাক্তার তাকে সুস্থ করে তোলার চেষ্টা করল কিন্তু সে সুস্থ হল না ও প্রিয়তম ভয় পেও না তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে প্লিজ আশা রাখো ভগবানে ভরসা রাখো সন্তান হবার আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে আশা করছি সব ঠিক হয়ে যাবে তুষার দেব আমাদের আশীর্বাদ করেছেন আর কিছুই খারাপ হবে না দেখতে দেখতে বসন্ত এসে গেল ফুল ফুটলো গাছে গাছি যেন সবাই শিশুটি আসার অপেক্ষা করছে যতদিন এগিয়ে আসতে থাকলো ততই রানী আরো বেশি অসুস্থ হয়ে পড়লো এক উজ্জ্বল সকালে সূর্যের এমন তাপ যে সারা বরফ মনে হচ্ছে গলিয়ে দেবে সেদিন রানী খুব সুন্দর একটি মেয়ের জন্ম দিলেন মেয়েটির গায়ে রং বরফের মতো ঠোঁটের রক্তের মতো লাল আর চুল কুচকুচে কালো তুমি আমাকে এক অমূল্য উপহার দিলে প্লিজ আমাকে তুমি কি চাও আমি তোমার সব ইচ্ছা পূর্ণ করবো ধন্যবাদ প্রিয় কিন্তু আমি জানি না আমি আমার সন্তানের সঙ্গে কতটা সময় কাটাতে পারবো ও বরফের মতো ফর্ষা তাই তোমার নাম দিলাম স্নো হোয়াইট না আমি সব সময় যে কোনো কিছুর বিনিময়ে আমার সন্তানের খেয়াল রাখবো কিন্তু না রাজা বিদায় প্রিয়তম খেয়াল রাখতেন স্নোবাইটের কিন্তু বেশিরভাগ সময় রাজা ব্যস্ত থাকতেন রাজত্ব সামলানোর কাজে তিনি বুঝতে পারছিলেন তার মেয়ের একজন মায়ের দরকার তাকে দেখাশোনার জন্য তাই তিনি সিদ্ধান্ত নিলেন আবার বিয়ে করার নতুন রানী খুবই সুন্দরী কিন্তু তার বেশি তিনি খুব অহংকারী আর নিষ্ঠুর মহিলা তিনি কালো জাদু করতেন আর মায়া জালে বস করে রেখেছিলেন রাজাকে তার কাছে একটি ম্যাজিক ছিল। যা অনুমান করত আর সত্যিটা বলত যখনই যা কিছু রানী জানতে চাইত আমার প্রিয় আয়না ও আয়না বলতো কে বেশি ফর্ষা তুমি অসংখ্য একটা এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে স্নোট ধীরে ধীরে হয়ে উঠল আরো রূপসী ফর্সা সে হয়ে উঠল সবচেয়ে রূপসী সারা রাজত্ব জুড়ে সৎ এবার হিংসা করতে শুরু করল তার রূপের আমার আয়না ও আয়না আমার বলতো কে বেশি ফর্ষা এই দুনিয়ায় আর তার দেহরক্ষীদের ডেকে আনলো নিয়ে যাও স্নোট কে গভীর জঙ্গলে আর তার হৃদয়টা এনে আমাকে দাও ঠিক আছে মহারানী রানী স্নোয়াইট কে জঙ্গলে যেতে বললো আর সেখান থেকে কিছু জাদুই ফুল তুলে আনতে বলল, যা তাকে আরো রুপসী করে তুলবে বিচারা রক্ষীরা স্নোহাইট কে নিয়ে গভীর জঙ্গলে গেল তাকে মেরে ফেলতে পারল না। ও তোমার সৎ মা আদেশ দিয়েছেন তোমাকে মেরে ফেলার কিন্তু আমি মারতে পারলাম না তোমার মতো এমন সুন্দরী ও দয়ালু মেয়েকে পালিয়ে যাও যত দূরে যেতে পারো আর কখনো রাজপ্রাসাতে ফিরে না। ও দয়ালু মানুষ আমার মা তোমাকে শাস্তি দেবে সবচেয়ে বেশি ফর্ষা স্নোট গভীর জঙ্গলে একা একা ঘটছিল আর বুঝতে পারছিল না কি করবে কোথায় যাবে গাছগুলো টানতে লাগলো ও বুঝতে পারলো তারা তাকে কিছু দেখাতে চাইছে ও পাখিদের অনুসরণ করলো হঠাৎ ও দেখলো অদ্ভুত ছোট্ট ছোট্ট একটা কুড়ে ঘর আর ও গেল আশ্রয় নিতে পাখিদের সঙ্গে দেওয়ালের পাশে ছিল সাতটা ছোট খাট এক শাড়িতে আর লেপ দিয়ে থাকা স্নোটের খুব খিদে পেয়েছিল ও কিছু সবজি অল্প ব্রেড খেলো প্রতি প্লেট থেকে আর সব কাপ থেকে একটু করে দুধ খেলো ও পরিশ্রান্ত ছিল জঙ্গলে ঘুরে ঘুরে তাই ও একটি ছোট খাটে শুয়ে পাখিরা স্নোবাইট কে জাগাবার চেষ্টা করল কিন্তু ও গভীর ঘুমে ছিল বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তারা দেখলো কেউ আছে সেখানে তার বিছানার দিকে তাকালো দেখলো খুব সুন্দর একটি মেয়ে সেখানে ঘুমাচ্ছে আরে কেউ ঘুমোচ্ছে আমার বিছানায় সাতজন বামুন এক ছুটে বিছানার সামনে এলো ও ভগবান কি সুন্দর দেখতে মেয়েটি ওকে কথা না। তারা সবাই ঘুমিয়ে পড়লো মেয়েটির বিছানা ঘিরে পরদিন সকালে স্নোভাইট জেগে উঠল আর যখন ওর সাত বামুনকে দেখল ও ভয় পেয়ে গেল বামুনরা জেগে গেল তার চিৎকারে ভয় পেও না ভয় পেও না আমরা বামুন তুমি আমাদের বাড়িতে আছো আর তারপর বলল। যদি তুমি আমাদের বাড়ি দেখাশোনা করো আর রান্না করো কাপড় কাচা সেলাই ও বোনাই করো আর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখো খোঁজে আর সন্ধে বেলায় যখন তারা ফিরে আসে বাড়িতে স্নোমাইট তাদের জন্য খাবার তৈরি আর বাড়ি ঘর পরিষ্কার রাখে দিনের বেলায় মেয়েটি একা থাকে শুধু ছোট পাখিগুলো আর জঙ্গলের পশুরা থাকে ও তাদের সঙ্গেই খেলে না এখনো বেঁচে আছে রক্ষীরা আমাকে বোকা বানিয়েছে সে বুঝতে পারলো চায়নাটা ও রাগের চোটে ভেঙে ফেলেছে রানী ভাবতে লাগলো আর ভাবতে থাকলো কি করে সে মুক্তি পাবে স্নো হোয়াইট এর থেকে শেষে একটা উপায় পার করলো ও তার গোপন কক্ষে গেল সেই ঘরে কারোর অধিকার নেই করলো একটিওয়ালির মতো সে বামুনদের বাড়িতে সামনে গেল পাহাড় পেরিয়ে গিয়ে দরজায় আঘাত করলো স্নোট জানলা দিয়ে মুখ বের করলো তুমি কে বৃদ্ধা রমনী আমি কি করতে পারি তোমার জন্য দরজাটা খুলবে সুন্দরী মেয়ে আমি খুব আমি তোমাকে আপেল বিক্রি একটু খাবার কিনবো আমার স্বামীর জন্য। আমি তো কাউকে ভেতরে আসতে দিতে পারি পারিনা সাত বামুন আমাকে এমন কাজ করলি। ঠিক আছে আমি এখানেই আছি আমি তোমাকে এই তাজা সুস্বাদু আপেল দেবো আর তার বদলে তুমি আমাকে একটু ব্রেড দেবে বাছা যখন স্নোবাইট দেখল সুন্দর চকচকে আপেল সে নিজেকে সামলাতে পারল না ও গিয়ে। সাত খাবারের জন্য তৈরি করে রাখা, তাজা নিয়ে এলো। এনে দিলো আর জন্য আপেল নিল সে মাত্র একটি কামড় দিল আপেলে আর সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে মূর্ছা গেল শয়তান রানী নিজের আসল রূপে ফিরে এলো বরফের মতো ফর্সা রক্তের মতো লাল আবলুস কাঠের মতো কালো সে তাড়ি প্রাসাদে ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল আয়না জবাব দিল তার ইচ্ছে মত যখন বামুনরা বাড়ি ফিরে এলো সন্ধেবেলায় এসে দেখল স্নোট মাটিতে পড়ে আছে তার নিঃশ্বাস পড়ছিল না প্রাণহীন দেহ তারা তাকে তুলে ধরে মমতা মাখার চোখে চেয়ে রইল ওরা তার সঙ্গে কথা বলছিল তাকে ঝাগালো আর কান্নায় ভেঙে পড়ল কিন্তু কিছুই না সোনা মেয়ে আমাদের নেই আর তারা বাঁশের কাঠে তাকে শুয়ে দিল আর তারা সবাই চারপাশে বসে তার জন্য শোক পালন করছিল তারা তাকে পোড়াতে নিয়ে গেল কিন্তু তবু ও দেখতে লাগছিল একদম জীবন্ত মানুষের মতো আর তখনও তার চিবুক ছিল লাল টুকটুকে আমরা ওকে কবর দিতে পারবো না তারা ওর জন্য একটি স্বচ্ছ কাঁচের কফিন তৈরি করল যাতে সব দিক দিয়ে ওকে দেখা যায় তারা ওকে ভেতরে শুয়ে স্বর্ণ অক্ষরে বাক্সের উপর লিখলো এখানে শুয়ে আছে রাজকন্যে স্নো হোয়াইট তারপর তারা কফিনটা বরফের পাহাড়ের বাইরে রাখলো পশু আর পাখিরাও এলো আর শোক প্রকাশ করলো স্নোহাইটের জন্য ওই সময় এক রাজপুত্র ওই পাহাড়ে এলো শিকার করতে সে দেখলো বামুন আর জটলা একটি কাঁচের বাক্স ঘিরে রাজপুত্র ভাবল কি এমন আছে ওই বাক্সে যা এত পশু আকৃষ্ট করে রেখেছে রাজপুত্র কাছে এগিয়ে গেল আর পড়লো কি লেখা আছে স্বর্ণ অক্ষরে সে ভাবল এ তো ওই মেয়েটি এতদিন যে তার স্বপ্ন দেখেছে আমি মরে যাবো যদি তোমরা আমাকে বাধা দাও ওকে নিয়ে যেতে তুমি কি পাগল হয়ে গেছো কি করবে এই মৃতদেহটাকে নিয়ে আমি ওকে সম্মান দেব আর একটা স্থল বানাবো আমার প্রসাদের কাছে তার আত্মার শান্তির জন্য স্বহৃদয় বামদের তার ওপর দয়া হলো আর তার অনুরোধ মেনে নিল রাজপুত্রের বৃত্তরা কফিনটা কাঁধে তুলে নিল কিন্তু তখনই হলো কি তাদের মধ্যে একজন কফিনটা তোলার সময় হোচুট খেলো আর তার ফলে বিষাক্ত আপেলের টুকরোটা সরে গেল যেটাও কামড়ে খেয়েছিল রাজপুত্র এক দৌড়ে গিয়ে ধরে ফেলল রাজপুত্র তাকে একটি গাছের নিচে রেখে এক দৃষ্টি তাকিয়ে রইল ও এখনো যেন আছে। রাজপুত্র চুমু খেলো তার কপালে যে না সে চুমু খেলো স্নোটকে ও চোখ খুলে তাকালো স্নোট উঠে বসলো আর আবার বেঁচে উঠলো হে ভগবান আমি কোথায় আছো আমি একজন রাজপুত্র রাজপুত্র তাকে সব বলল হে ভগবান আমার মৃত্যু হওয়া হবে। নিশ্চয়ই সুপুরুষ রাজপুত্র কিন্তু আমি প্রথমে আমার বাবার কাছে যেতে চাই আমার ইচ্ছে উনি যেন আমাদের আশীর্বাদ করেন কিন্তু আমরা শুনেছি তোমার বাবা কোথাও চলে গেছে আর রাজ্যে ফিরে আসেননি আজ অনেক দিন হলো এটা নিশ্চয়ই আমার সৎ মায়ের একটি ফোন দিই প্লিজ কিছু করো যাতে আমরা তাকে খুঁজে পাই ঠিক আছে তাই রাজপুত্র ঠিক করল তারা কারাগারে বন্দী আছেন তারা তাকে মুক্ত করল অন্যদিকে রানী যখন দেখল রাজাকে কারাগার থেকে মুক্ত করা হয়েছে তখন রাজা ও অন্যান্যদের ভয়ে রানী প্রাসাদ ছেড়ে পালিয়ে গেল আর কোনোদিনও তার দেখা পাওয়া গেল না রাজা রাজসব সভায় তার কন্যার বিয়ে ঘোষণা করলেন স্নোভাইটের বিয়ে হল ধুম ধুমধামে আর আনন্দের সঙ্গে তারপর সবাই সুখে বাস করতে লাগল